রহমান আল্লাহ এক রহমানিপর্যয়ের সৃষ্টিকারী দুর্যোগ কি সে মহা মহাদুর্যোগ তুমি জানো সে মহাদুর্যোগটা কি এ হচ্ছে এমন একদিন যেদিন মানুষগুলো পতঙ্গের মতো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়বে পাহাড়গুলো রং বেরঙের ধূনা তুলার মতো হবে অতঃপর যার ওজনের পাল্লা ভারী হবে সে অনন্ত কাল ধরে সুখের জীবন লাভ করবে আর যার ওজনের পাল্লা হালকা হবে হাবিয়া দোজ হবে তার আশ্রয় দেয়নি মা তুমি কি জানো সে ভয়াল আজাবের গর্তটি কি তা হচ্ছে প্রজ্জ্বলিত আগুনের এক বিশাল কুণ্ডলী